আল্লাহি আল্লাহি রান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত আল্লাহর অনুগ্রহে আমরা আরেকটি রমাদান পেলাম এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গীপ হয়ে আছে ইস যদি আরেকটি বারের জন্য তারা রমাদান পেত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 ও আল্লা সালাহাতিল্লা হুল্লিফু আর তিনি তিনজনের তবা কবুল করলেন আয়াত একশো আঠারো আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর এই আয়াত নাজিলের পর সাহাবিরা দলে দলে গিয়ে তাদেরকে অভিনন্দন জানান জাদুল মায়েদ গ্রন্থে এই ঘটনার ব্যাপারে আল্লা মা কাইম রাহিমাহুল্লাহ বলেন যে এ থেকে প্রমাণিত হয় যে কোনো ইমানি সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলাকুলি করে অভিনন্দন যায়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 যখন সালাবদের ঘটনা শুনবেন ধরে নেবেন যে আপনি তাদের সময় ফিরে গিয়ে তাদের সামনে বসে তাদের ওয়াজ নসিহত উপভোগ করছেন রমাদানে যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সফলতা পেল রসল সাল্লি সাল্লাম এই সফল ব্যক্তিদের সফলতাকে একজন দাসের মুক্তির সাথে তুলনা করেছেন এখন প্রশ্ন হলো তারা কি থেকে মুক্তি পেল এটা বোঝার জন্য আপনাকে একটু ফিক বুঝতে হবে তালাক বিয়ে এবং দাসমুক্ত করার ক্ষেত্রে কেউ বুঝে শুনে বলুক আর কৌতুক করে বলুক সে যা বলেছে তার ফিরে ফিরিয়ে নেওয়ার উপায় নেই কেউ বুঝে শুনে বা ঠাট্টাচ্ছলে স্ত্রীকে তালাক দিলে বা দাসকে মুক্ত করলে তা কার্যকর হয়ে যায় কথা আর ফিরিয়ে নেওয়া যায় না মানুষের অনেক সীমাবদ্ধতা বা ভুল ত্রুটি আছে সামান্য এই মানুষের কথাই যদি ফিরিয়ে নেওয়া না হয় তাহলে সর্বশক্তিমান মহা মহাক্ষমাশালী মহাদয়ালু মহাসম্মানিত আল্লাহ যদি আপনাকে একবার ক্ষমা করে দেন আপনার কী ধারণা তিনি সেই কথা আবার ফিরিয়ে নেবেন আপনাকে যাহার নামে নিক্ষেপ করবেন প্রশ্নই ওঠে না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 ধরুন আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল এতে হতাশ হবার কিছু নেই কারণ আরেকটা সুযোগ আছে আল্লাহ ক্ষমার লাভের তা হল সলাত পরা যাকে আমরা বলি তারা ওহ শুধু তাই নয় ধরুন কারো সাওম এবং তারা বি দুটোতেই ত্রুটি ছিল তাহলে তৃতীয় আরেকটি সুযোগ আছে তা হল লাইলাতুল কদর যা একাই আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য যথেষ্ট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 দুনিয়ার শান্তি এবং আখিরাতে জাননাতে প্রবেশের জন্য এই রহমত এবং ক্ষমা আপনার জন্য একান্ত প্রয়োজন ক্ষমা আর উচ্চ মর্যাদা পাওয়ার এত বেশি সুযোগ আছে যে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায় তাকে রহমতুল্ল আলমিন নবী সাল্লু আলহ্লাম এবং রুহুল কোচ জিবলিল আলাই উভয়ই বদুয়া করেছেন আবহ রায় রিয়ালু আনহু বর্ণিত সাহিহাদিস রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম একবার মিম্বারে আরোহণ করার সময় প্রতি ধাপে ধাপে বললেন আমিন আমিন সাহাবি রাদিয়াল্লাহ আনহুম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি আমিন আমিন কেন বললেন রসুলুল্লা সাল্লাম আলাইসাল্লাম জবাব দিলেন জিবরিল আলাহিসাল্লাম এসে দোয়া করলেন যে আল্লাহ তার নাক ধুলোয় ধূসরিত করুক যে রমাদান পেল অথচ ক্ষমা হাসিল করতে পারল না তাই আমি বললাম আমিন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 সবাবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় অর্থাৎ তিরাশি দশমিক তিন তিন বছরের সমান হয়ে যায় এক হাজার মাসে সমান লাইলাতুল কদরের রাতে এক রাকাত সলাতে সব হবে ত্রিশ হাজার বছর ধরে সলাত পড়ার সমান একবার সোহান আল্লাহ বললে সেটা সব হবে ত্রিশ হাজার বছর ধরে সোহান আল্লাহ বলার সবের সমান জান্নাতুল ফিরদৌসের শিখরে পৌঁছানোর পথটি হলো আল্লাহর ইবাদতপূর্ণ পথ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 খুব কম মানুষই সঠিক পথে থাকে চৌ টাকাতকে অর্থাৎ ফিতনা এড়িয়ে দ্রুত বেগে আল্লাহ আল্লা সুবান তালার নিকটবর্তী হওয়ার দিকে এগিয়ে যায় রমাদানে শয়তানকে শেকলবদ্ধ রাখা হয় শয়তান আপনার গুণাহ করার একটি কারণ আর অন্য কারণ হলো আপনার নফস কেউ যদি রমাদানও পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারাহ বিশ্বু স্বয়ং শয়তানের চেও খারাপ আল্লাহ বলেন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 সে আমার দিকে এক বিঘদ অগ্রসর হলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই সে আমার দিকে হেটে আসলে আমি তার দিকে দৌরে যাই হাদিস্ট্রিতে দেখুন সব কিছু কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে এবং এরপর আল্লা সুবানতলা আপনার ডাকে সাড়া দিবেন। কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে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 অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকেই স্মরণ করব। সুরাবাকারা একশো বাউন্ন শুরুটা আপনাকেই করতে হবে আসলে তাই আল্লাহ সুবান তাল্লাহার সাথে আপনার সম্পর্কের প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে রমাদান হলো আল্লাহ তাল্লা নৈকট্য অর্জনের জন্য আপনার আকাঙ্ক্ষাকে তীব্র করা সবচেয়ে উপযুক্ত সময়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 আমরা চাই না আপনি আল্লাহ তালা শুধু ইবাদতেই করুন বরং আমরা চাই আপনি আপনার ইবাদাত উপভোগ করুন যারা অনিচ্ছায় সাউম পালন করে ফাসিক, যারা একরকম বাধ্য হয়ে সাউম পালন করে আর যারা সাউম পালন করতে আনন্দ পায় সাউন্ডকে উপভোগ করে তাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে আল্লাহ বলেন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 अल्लाह तलार सन्तुष्टि अर्जने आपनर आकांक्षार मात्रा के बाढ़ाते हैं जैसे आपनी आपनर इबादत उपभोग करते इशा अल्लाह हमें ये विषयटी सामने एक पर्व आलोचना करब आज पर्यतम आलैकम वाहमी वबरकू